بسم اللہ الرحمن الرحیم ومن احسن قولا ممن دعا الى اللہ وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمین <تصفيق> ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا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 ثابت بن قیسی ما عیب علیه في خلقین ولا دین الكفر في الاسلام فقال الله সাবতন কসর মা আইব আলিয় ফিক দিন ওাল কিন আকরফ রফিলসাম ফাল রসুল সতার্দ হদীকত কালত্নাম ফকাল রসুল স্লম একবহদীক ও তলিকা রাহুল বখারী ও ফির রাহু বেতলা কাহা দাউদা ও তিরমিজি হসন بن الله كان من কেসিন নেই প্রত্যেক সমস্যার সমাধান আল্লাহ ফাকরাবাহ আলমিন দিয়েছেন পরান এবং সন্ন্যার মাধ্যমে রসুর উল্লাহ সাল্লা ইসাল্লামের নিয়ে আসা এই পর এবং সন্ন্যাই स्पष्ट समाधान रही अथवा अस्पष्ट रही जा रहा गवेशक आलम विज्ञ तर इस्तेम कर प्रयोजन रही सब विधि विधान एक खोला खोला अर्थात स्वामी स्त्री मजे বিচ্ছিন্নতা সেটি তালাক না শুধু বিচ্ছিন্নতা এই নিয়ে আমাদের আলোচনায় আসবে খোলা বিশেষ ধরনের অথবা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা। এই শব্দটি আরবি শব্দ আরবিতে একে খোলা বলা হয় না যেমন আমরা বাংলায় বলি খোলে লামে জজম দিয়ে বলা হয় যখন খোল অন বলা হবে তখন এর এই কাজটি অর্থাৎ স্বামী স্ত্রীর যে বিবাহ বন্ধন রয়েছে এই বিবাহ বন্ধনকে বিচ্ছিন্ন করে দেওয়া শেষ করে দেওয়া এ হচ্ছে আর যখন হবে তার মানে এই কাজটি করা খালা মানে হচ্ছে কোনো কিছু খুলে ফেলা খালা একলাও মানে কোনো কিছু খুলে ফেলা জুতা খুলে ফেলার ক্ষেত্রে ব্যবহার হয় খালা তুল নাল খালাতুল হেজা কাপড় থেকে কাপড় খুলছেন গেঞ্জি খুলছেন সেই ক্ষেত্রে খালা তুল সিয়াব এইভাবে আরবরা এই শব্দটি ব্যবহার করে থাকে শরীরের ভাষায় যখন খোলা বলা হবে তখন স্বামী স্ত্রীর বন্ধন কে বিচ্ছিন্ন করা ওকে জামিন বাসেহা স্বামীর বন্ধনে যে স্ত্রী রয়েছে এই বন্ধন থেকে স্ত্রীকে মুক্ত করে দেওয়া এই বন্ধন খুলে দেওয়াকে খোলা বলা হয় আল্লাহ রব আলমিন এই সম্পর্কে আর তোমরা স্বামীরা পুরুষরা তোমাদের নারীদের জন্য স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ পোশাক খোলা আরবিতে খালা এখলা খালা খালা আস্ত ব্যবহার করা হয় স্বামী স্ত্রীর মাঝে যে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 আইনের আশ্রয় নিয়ে স্ত্রী ছাড়া নিতে পারে একে বলা হয়তের ভাষায় ফেরাক ইমরা তাহ বেজেন স্বামীর স্ত্রী থেকে বিচ্ছিন্নতা গ্রহণ করা বিনিময়ের হ্যাঁ বদললে কোন কোন কিছুর মাধ্যমে কোন কিছু দিয়ে কে দেবে স্ত্রী দেবে স্ত্রী বলা হয়েছে যে মহারানা বিয়ের দিনই দিয়ে দেওয়া হয় নগদ নদীর তরিকে যে মহারানাটা দিয়ে দিয়েছে স্বামী আর ওই স্বামীর কাছ থেকে স্ত্রী বিচ্ছিন্নতা চাইছে এই মহারানাটা ফিরিয়ে দেবে এইটা হচ্ছে বিনিময় এটা হচ্ছে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 এই আমাদের যে দেশে যে প্রচলন রয়েছে যে ধার কিছু দেয়নি বিয়ে করেছে হারাম বাবার ঘর থেকে অনেক কিছু যৌতুক নিয়েছে তারপরে বিয়ে করেছে এখন খোলা মহিলা খোলা চাইছে যা আমি থাকবো এর সাথে সেখানে যদি সঙ্গাকে ফিট করা হয় তাহলে সঙ্গা ঠিক হবে না ফের আউজে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 এর সাথে খোলা করলাম বা ছেড়ে দিলাম যে ভাষা দিয়ে হোক না কেন জরুরি না বোধগম্য হইলেই হইল যে এটা খোলা হচ্ছে খোলার হচ্ছে খোলা আর উপকারিতা কে লাভ কি তালাকের মালিক কে তারাকের মালিক স্বামী তাহলে স্বামী যদি জালেম হয় তাহলে মারধর করছে জল অত্যাচার করছে স্বামী যদি শারীরিক দিক থেকে অচল হয় কোনলা আমার দেশে বেনামাজি স্বামী তো বেশি তো বেনামাজিকে বেনামাজি মহিলা আল্লাহ মিলিয়ে দিলে তো ভালো যাক কমিনাতে কমিনা মিলেছে কিন্তু কথা হচ্ছে যে নামাজি মহিলা যদি বে নামাজির ঘরে পড়ে যায় তো বড়োই পালাম জানা হেফাজত করেসলিম বন্ধের স্বামীর তার জন্য কি খোলা নেবে নসিহত করে উপদেশ দেবে ধর টাকার নিজে কাপড় স্বামীজ দাঁড়িয়ে রাখে না হ্যাঁ মিথ্যা কথা বলে এই ধরনের চরিত্র কিছু হারাম খায় হালাল খায় ইত্যাদি এইরকম যদি এই ক্ষেত্রে যদি মহিলা নেওয়ার ফটোয়া মহিলা স্বামী সাথে কারো যদি টাকা নিচে কাপড়ের গোনা থাকে আর একজন নিচে কাপড় রাখে না তোর গি গুনা আছে তোরটাও তো কাবিরের গুনা চুগল গোনা আছে মিথ্যা কথা বলার গোনা আছে হারাম খাওয়ার গোনা আছে হারাম দেখার গোনা আছে তো গোনার শেষ নাই তো গোনাগার ফাঁসে খোলেই যে খোলা চাইবে তা নাই খোলা চাইবে কোন ক্ষেত্রে এত দোষ রয়েছে যেগুলি মোটে মেনে নেওয়ার হ্যাঁ স্ত্রীর পক্ষে সেগুলি শরীয়থের দৃষ্টিতে বরদাস্ত করা যায় না এই ধরনের চরিত্ররা এই স্ত্রীর সাথে সহবাস মাসিক অবস্থা করতে চায় জবরদস্তি খোলা নেবে উপদেশ বলল নামাজের কথা বললে অসন্তুষ্ট হয় অবশ্য খলা নেবে আর যেমন বললাম শারীরিক দিক থেকে দুর্বলতা অথবা হ্যাঁ যদি চরিত্র যদি চরিত্রহীন হয় জেনাকারী হয় তাহলে এই ক্ষেত্রে খোলা নার ক্ষেত্রগুলি রয়েছে না ও তো তালাক দিতে পারে না তো আমাদের দেশে যে লোকেরা বলে আজকাল অধিকাংশ লোকেরা সে বলছে আমাকে আমার স্ত্রী তালাক দিতে কথাটা শুনতেও লজ্জা লাগে হয়তো বলতেও লজ্জা লাগে না কিন্তু শুনতেও লজ্জা লাগে আসলে এটি শরীয় কথা ইসলাম বিরোধী কথা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 জালেম আমি তালাক দেব না সেভাবে চলবে তার মহিলা উপার্জন করবে এটা শরীয়ত বলে না খোলা নেবে এই ক্ষেত্রে তখন তালাকের মালিক শরীয়তে পুরুষ আর এমন বেশ কিছু পরিস্থিতি আছে যেগুলির দিকে ইঙ্গিত করলাম যেখানে স্ত্রী বিচ্ছিন্ন নিতে বিচ্ছিন্ন হতে বাধ্য বিচ্ছিন্ন না হলে চলবে না তো এটা কেমন করে হবে এটা হবে খোলার মাধ্যমে তখলিসু যৌজাতে মিনসৌজিহা স্ত্রীকে তার স্বামীর কবল থেকে মুক্ত করা হচ্ছে খোলার উপকারিতে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 যদি ফিরে যেতে চাই এমনি ফিরিয়ে নিতে না যেমন থাকলে মুখেও দ্বারা নিতে পারে কাজের দ্বারা মানে তালাকের রাজি এক তালাক দুই তালাক দিয়ে তো বাড়িতে রাখতে হবে ঠিক তালাক দিয়ে রেখেছে তারপর সাথে সহবাস করে নিলাম মুখে বলে নিজে ফিরিয়ে নিলাম সহবাস করা মানে কি খোলা হয়ে গেছে আর তারপরে দুজন সাক্ষীরা বলছে আমার স্ত্রীকে আমি ফিরিয়ে নিল আমার স্ত্রী ফিরে আসতে চায় না চলবে না তবে একটা রাস্তা আছে সেটা হচ্ছে যদি ইল্লাবের ওই মহিলার সম্মতি থাকে সম্মতির সাথে সাথে ও আকদিন নতুন নতুন ভাবে বিবাহ করার মাধ্যমে নতুন ইজাব কবুল হইতে হবে নতুন ভাবে অভিভাবকের সম্মতি হবে হ্যাঁ আমি স্ত্রী তো আমার আগে থেকে ছিলাম মাঝখানে না খোলা হয়ে গেছে ওর বাপ আর ফিরিয়ে দিতে চায় মা বলছে না আর ওই যে ওই ওই দুষ্টকে আর ফিরিয়ে দেব না স্ত্রীকে টুল ফোনটুল করে নিয়ে চলে গেল সম্মতি লাগবে মহিলা সম্মতি লাগবে সবগুলি লাগবে মাহরুন্দিদ নতুন মোহর লাগবে একবারে যেন নতুন বিবাহ হচ্ছে জি এক কথাই খোলা হচ্ছে বা খোলার মাধ্যমে কি হয়ে যায় বিচ্ছিন্নতা হয়ে যায় সেটা হলেও বিবাহ বিচ্ছেদ হলেও আর সেটা তালাক হলেও খোলা হওয়ার সাথে সাথে কারণ যে দিকে ব্যাখ্যা তরজমা করার পরে খোলা শরীয়তে যাইজ না জায়জ নয় জায়জ কারণ খোলার আলোচনাই করছি তার মানে জায়জ আছে খোলা জায়জ করলে দলিল লাগবে দলিল কোরআন করিমা আছে না রসুলের হাদিস আছে দেওয়ার জন্য কম্পকে আপনার উৎসর খবর উৎস জানতে হবে যে কোনটা দলিলের ভিত্তিতে আমি এটাকে যাইজ বললাম অথবা না যাইজ বললাম চলবে বললাম চলবে না বললাম কম্প এত যোগ্যতা থাকতে হবে যে অমুক আয়াতের ভিত্তিতে বলছি বা অমোক হাদিসের ভিত্তিতে বলছি আমার কাছ থেকে শুনলেন আর আরেকজন আছে ভাই খোলার মশলা আজ কিন্তু দলিল দলিল দই যাই শুনে এসছি আজকে ফতুয়া দিল এটা খারাপ ফতুয়া দেওয়ার জন্য না আপনি তহিদ সন্ন্যতের কথা বলেন দিনের দাওয়াতের কথা বলেন ফেসবুকে ছেড়ে দিলেন খোলা মশলা ফতুয়ার মত করে যতগুলি শুনলেন না আমার যদি আওয়াজ থাকে তো ওটা দায়িত্ব আমার যদি ভুল করি ইচ্ছা করে ভুল করলে পকড়াও হবে আর যদি অনিচ্ছা করতে ভুলে তা আল্লাহ যেন মাফ করে ঠিক না এই বিষয়গুলি ভালো করে কোনটা বলা চলবে আপনার কোনটা বলা চলবে না খোলার কথা কোরআন কেরিমে রয়েছে খোলার দলিল এবং ওরা সুর উল্লাহ সাল্লা সাল্লামের হাদিস রয়েছে এই মর্মে তলাশ করে আমি এখন পর্যন্ত তিনটি হাদিস শুধু পাচ্ছি খোলা সম্পর্কে তার একটি হাদিস এখানে কয়েকটি কয়েকটি সুতরি বিভিন্ন বাক্যের সাথে নিয়ে এসছে ছেল লেখক এখানে এটি হচ্ছে প্রসিদ্ধ হাদিস খোলা সম্পর্কে যার ব্যাখ্যা আজকে শুনবেন আপনারা বলছেন এই জন্য শেখ ভাষার সন্ন্যতম এর ওপর উম্মসলেমার সমস্ত অলামা এবং মজাহিবর কি রয়েছে ঐক্য মত রয়েছে সুরাবার আয়ত নম্বর উনত্রিশের অংশে তার আগে রয়েছে স্বামী স্ত্রী যদি আহ দুইজন তার তালাকের কথা রয়েছে বিস্তারিত যদি এই রকমটা হয় যে স্বামী স্ত্রী দেখছে যে আল্লাহর হদুদ কে করতে পারব না আর এই ক্ষেত্রে স্ত্রীর পক্ষ থেকে তলব রয়েছে স্বামী ছাড়তে চাই না স্বামী ছাড়তে চালে তালাক দেবে তালাকুমার রাতমসিন বেহসান ইত্যাদি এটা বলা হয়েছে কিন্তু স্বামী ছাড়তে চাই না محرم کتگرست رکھتے چاہبے خرچ হয়েছে। তারপরে মহারানা দিয়েছি করল না ক্ষতিগ্রস্ত না হয় সেলব করে সেটা যায় কি না সেটা যায় কি না এই মর্মে ফকাহামদের মত রয়েছে কিন্তু মহারানা ফিরিয়ে দিতে হবে এটা আর এই ক্ষেত্রে একমত সকল এবং হাদিসের দৈল হচ্ছে সাহাবিদিন একতাইশ সাহাবি রাজি আল্লাহ তালা আনহর এবং তার স্ত্রীর ঘটনা যা আসছে আর ও মতের এজম মানে ঐক্যমত হয়েছে খোলা কি ধরনের স্বামী পক্ষ থেকে বা স্বামী থেকে বৈধ হইতে পারে বা শুদ্ধ হইতে পারে যদি তার তালাক শুদ্ধ হয় তাহলে খোলাও শুদ্ধ সেই সে পূর্ণ জ্ঞানের মানে বিচক্ষণ হোক অথবা একটু বোকা টাইপের হোক সেফিয়ান অথবা সাবালক হোক এমনকি নাবালক স্বামী হোক নাবালক হল চলবে তার বিবেক ঠিক থাকে মানে পাগল না হয় বিবেক সম্পূর্ণ খোলার হুকুম তো জানলেন যে জায়েজ দেয় না কিন্তু খোলা জায়েজ মানে দুটি সমান খোলা নিতে পারে আবার থাকতেও পারে জায়েজ কাকে বলা হয় জায়েজের সং আলোচনা করা যায় ওসুল জায়েজের সংজ্ঞাকে বলতে পারে এই জিনিসটি খাওয়া জায়জের মানে কি খাওয়া আর না খাওয়া দুটো সমান পার্থক্য আছে ঘোড়ার গোস্ত খাওয়া যায় ঠিক না হ্যাঁ হ্যাঁ মজা শুধু যাইজ না বাকি সব মজা আচ্ছা গরুর গোস্ত সব মজা সব মুসলিমের কাছে যাইজ একমাত্র হিন্দু ছাড়া হ্যাঁ গরুর গোস্ত খাওয়া যায় তো যাইজ মানে কি খাওয়াও যেমন তেমন না খাওয়াও তেমন বরাবর খেলে নেকি হবে না খেলে হবে কোনটা হচ্ছে সমান দুই দুই পাল্লা হচ্ছে সমান না করার দুটো পাল্লা হচ্ছে এটাকে মোবাহ বা জায়েজ বলা হয় তো তালাক সম্পর্কে এতক্ষণ যেটা বললাম জায়েজ জায়েজ মানে সুক্ষ ফেকার ভাষায় বলিনি মানে তালাকের বৈধতা ইসলাম আছে তালাক সম্মত এখন ফেকার ভাষা সেটা জায়েজ না আর কিছু এটা এখন আলোচনায় আসছে কথা বলছি। খোলা আচ্ছা যে জায়েজ বললো তাকে বলছি এক স্বামী বড় শির করে ওই শির ছাড়বে না বলছি আমি আট রশি ছাড়বো না দেবো না বলছে যে খোলা নেওয়া যায় থাকাও যায় মানে কি হলো থাকাও যাইজিনা না তুই থাকা না তো তাহলে খোলা নেওয়া যায় নিতেও পারে না ও নিতে এটা নাই হ্যাঁ এখানে অল শারীরিক দিক থেকে স্বামী দুর্বল শস্য রুগী হয়ে কাজকর্ম করতে পারেন স্বামী স্ত্রীর করতে না ভালো করে ক্ষেত্র ভিন্ন ভিন্ন আছে ঠিক না দেখলাম চরিত্র খারাপ কিন্তু ভালোবাসে মেরে দিয়ে আবার খুব বসে এরকম কিছু লোক আছে রাগ ধামতে পারে মেয়ে দিয়ে ভালো খুব ভালোবাসে হাত পা ধরে পড়ে যায় যদি বলে যে আমি থাকবো না হাত পা ধরে নেই হ্যাঁ হ্যাঁ এই জন্য শেখ বলছেন ভাষ্যকার খুব সুন্দর কথা বলেছেন বলছে যে ফেকার বিধান রয়েছে সবগুলি প্রযোজ্য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 আবশ্যক এটা করা আবশ্যক এটা ছাড়া আবশ্যক ছাড়া যেটা কি ওটা কিটা হইলো আচ্ছা দুটো কিন্তু মুস্তাহাব মানে করা ভালো ওর বিপরীত বলেন ছাড়া ভালো ছাড়া ভালো নাম হচ্ছে মাকরু তো মুস্তাহাব মাখরু কয়টা হলো দুই দুই চারটা হয়ে গেল আর একটা আছে ওর জড়ি নেই সেটা হচ্ছে জাহেজ মোবাহ জাহেজের যেহেতু দুটোই পল্লার সমান সমান ওর ওর কোন জুড়ি নেই আর মুবাহ মাঝখানে হচ্ছে মোবাহ তো খোলা তালাক ঠিক ওই রকম কোনো কোনো স্বামীর কাছ থেকে স্ত্রীর খোলা করা মানে তালাক চেয়ে নেওয়া বিবাহ বিচ্ছেদ ঘটানো কি ফরোজ কখনো হারাম কখনো মোস্তাহ কখনো মকরুল আর কখনো জায়জ কখনো জায়জ কোন লোভটোপ থাক নাই থাক বলে বিনা কারণে কোন কারণ দেখা যায় না না স্বাস্থ্যগত কোনো কারণ আছে না দিনগত কোনো কারণ আছে না আলাপ চরিত্রগত কোনো কারণ আছে না ভরণ পোষণে কোনো ত্রুটি আছে সব না ভালোবাসায় কোনো ত্রুটি আছে সবকিছু ঠিক আছে না বেঁচে থাকবো না যে কোনো কারণে হোক কেন গরিব হয়ে গেছে হঠাৎ করে হ্যাঁ বার কিছু হয়ে গেছে বা যেকোনো কারণে হোক না কেন কারোর দিকে বলে আনিবিনা আনা সিনা তিনি বলিম সালামের কাছে আসলু আসার পরে বললো হে আল্লাহ রসুল আসলে এখানে আমার স্বামী তার কোন দোস্তুটি আমি বলতে পারবো না কোন ত্রুটি নেই আখলাক চরিত্র ভালো হ্যাঁ দিন ভালো ওয়ালা কিন কুফরা ফিল ইসলাম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 এত ভালোবাসা আমাকে আর বা আখলা চরিত্র ভালো দিনদারি ভালো তা খরচগারি ভালো কিন্তু অন্তরে ভালোবাসাই হয় না তার তো এটা নাশুকরি না অকৃতজ্ঞ হয় নাই আর মাল্লামিয়াস করিনা সাল্লামিয়াস করিল্লা যে মানুষের শুক্রী আদায় করে সে আল্লাহ শুক্রী আদায় করেন না তাহলে স্বামীর যদি সুকরী আদায় না করে সে আল্লাহর শুক্র গো জান অকৃতজ্ঞ অকৃতজ্ঞ আমি চাই না যে আমি মুসলিম হয়ে একজন মুসলিম নারী না শুকুর গুজার হয়ে যায় আল্লাহর কাছে তখন রসোর সাহেব বললেন আ তার উদ্দিন আলী হাদি কাতা হু তাহলে কেউ তুমি তার বাগানটি ফিরিয়ে দেবে তার মানে বোঝা গেল যে ই সাবিত বিয়ের সময় বাগান মহরান বাগান দিয়ে বিয়ে করেছে বলছে হ্যাঁ অবশ্যই আমি হচ্ছেন ফাঁকা সবচেয়ে বড় কাজী এই উম্মতের হ্যাঁ বিচারক তিনি বলছেন রসুর বলছেন হাদি কাহে কাজ তুমি মার বাগান গ্রহণ করিখা ততলিকার ওকে এক তালাক দিয়ে দাও ওকে এক তালাক দিয়ে দাও ওকে তালাক দিয়ে দাও এই কথাটি এই বাক্যটি ওই দলে যারা বলছে খোলাটা এক ধরনের তালাক তাদের এই শব্দটি এই কথাটি দলিল তাদের কিন্তু যারা বলছেন না এটা তালাক নয় এটা হচ্ছে বিচ্ছিন্নতা ফাসকে নে তারা বলছেন যে এই শব্দটি ব্যবহার করা হয়েছে কিন্তু এটা তালাক নয় শরীরে তালাক নয় কারণ তালাক যদি হইতো তো তালাক তিনটা তালাক আসলে তালাক দুইটি তালাকের রাজি হচ্ছে এক এবং দুই আর তিন নম্বর তালাক হচ্ছে তালাকের মোগল্লাস বা যেটা অকাট্ট গায়রা তৃতীয় তালাক দিয়ে দিলে অতক্ষণ পর্যন্ত হালাল হয় যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় কোনো জায়গায় বিবাহ বসলো তারপরে স্বেচ্ছাতে ওই স্বামী তালাক দিল যে কোনো ঘটনার কারণে তালাক হয়ে গেল চুক্তির মাধ্যমে ওই ঠিক আর হিল্লার বিয়ে নয় এভাবে হালাল ভাই নেয় তারপরে ইদ্যত পার হইল তারপরে যে কেউ পায়গাম দিতে পারে ওই আগের স্বামী সে অপায়গাম দিতে পারে আর তা কেউ বিয়ে করতে পারে আর তার কাছেও মেয়ের বাবা মেয়ের অভিভাব বিয়ে অন্য কারোর সাথে বিয়ে দিতে পারে আর তিনটার কথা আল্লাহ বয়ান করে দিয়েছেন আর পাশাপাশি খোলার কথা বয়ান করছে তাহলে খোলা তালাক হচ্ছে ফাঁসকে বিবাহ বিচ্ছেদ এটা হচ্ছে তাদের দলিল তো এই দিক থেকে তাদের দলিল মজবুত জি ছেড়ে দাও আর ঘরে রাখল বলে তিরমিজিতে রয়েছে বলেছেন আন্না ইমরা ই তালা মিনহু তার থেকে খোলা নিয়েছিলাম তালাকের ক্ষেত্রে একটা তালাক দিলে ইদ্যত কত মোতালাস না বেআ করু তিন তিন মাসিক তিন মাস বলবেন না তিন কি তিন হাইজ বা তিন তোহর ই যেসব মহিলাদের মাসিক হয় না বালিক এখনো মাসিক হয়নি অথবা মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে আল্লাহ বলছে ফায়দা তোহন না সালাসাদসুর ওয়াইসাল না যেসব মহিলাদের মাসিক হয় না অথবা মাসিক থেকে নিরাশ হয়ে গেছে মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ফায়দা তোহন না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 যে ইন মাজে হাদিসটি রয়েছে এটাও ওই সাবেদিনের অংশ আন্না সাবেত দেখতে কুৎসিত ছিল দামিমান বিপরীত জামিল মানে সুন্দর মানে হচ্ছে বিপরীত দেখতে ভালো ছিল না কালো ছিল খাটো ছিল যাই হোক দেখতে ছিল না এইটা কারণ ভালোবাসা জন্মিত ছিল না আর এমনি তো অনেক সময় ভালোবাসার বিষয়টা মানুষের হাতে থাকে না সে পুরুষ হোক আর মহিলা অনেক পুরুষরা আছে ভালোবাসার অনেক চেষ্টা করে স্ত্রী খুব ভালোবাসবো বাঁচতেই পারে ওর মনে ভালোবাসাই হয় না করবে এটা কি এই রোগের কথা অনেকে বর্ণনা করে আমাদের কাছে যে আমি কি করবো আল্লাহ স্ত্রীবাসার জন্য আল্লাহ আকাবাহ আ মমিনদের যেন ভালোবাসাকে মজবুত করেন এবং ভুল বুঝাবুঝি কি অথবা বিচ্ছিন্নতাকে দূর করেন ওয়ানরা তাহ কালাত তার স্ত্রী বলবো ফাতুল্লাহি যদি আল্লাহর ভয় না থাকতো আমার এজা দাখালা যখন আমার স্বামী আমার ঘরে প্রবেশ করে আসে যদি আল্লাহর চেহারা দিতাম মানে দেখতে একেবারে তার রুচি হইত না দেখতে ভালো লাগতো না তো ঘরে আসলে আমার গায়ে জ্বালা থু দিয়ে দিতাম যদি আল্লাহর ভয় না কিন্তু আল্লাহর ভয় আমাকে বাধা দিত না মাজাল হাদিস ফলায়ুসি বলছেন এর সনদুই করত। আন আনা আন আন করে অমুক থেকে অমুক থেকে করে আমি শুনেছি বা তিনি বলেছেন এইভাবে না আন আন দিয়ে বর্ণনা করেছে যদি মদাল্লিস বর্ণনাকারী আন আন দিয়ে বর্ণনা করে এটাও একটা দুর্বল হওয়ার কারণ এইসব কারণে হাদিস হচ্ছে না যে আসলে না অন্য কোন কারণ কি ছিল আল্লাহ আলম কারণ এটা সুনিশ্চিত বিষয় না যখন হাদিস সহিহমাদ মু হাদিসমিনাসমা থেকে বর্ণিত আল্লাহ আলম এতে দুটো জিনিস আলোচনা করব একটা হচ্ছে যে খোলা সম্পর্কে খোলা তালাক না মানে বিবাহ বিচ্ছেদ আর দ্বিতীয় হচ্ছে কিছু মাস্লা মাসাইল যেগুলি এই হাদিস থেকে আমরা জানতে পারলাম আবার একটু আলোচনায় নিয়ে আসি বলছেন ভাষ্যকার এই হাদিস দ্বারা খোলা প্রমাণিত হলো। এবং এই খোলা যে ফুরকা বিবাহ বিচ্ছেদ এটা শরীয়তে ইসলামিতে জায়েজ শরীয়ত সম্মত তরিকাই হইত যেটা সংজ্ঞায় বলা হয়েছে দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে पचंद ना कर स्वामी घृणा कर स्वामी भलोबाजते हम जाएज किसुशरा ते माह স্বামীর খারাপ আচরণ হয় তো স্ত্রীর সাথে এই কারণে তাহলে যদি ব্যবহার খারাপ হয় তো ব্যবহারের দোষে স্ত্রী স্বামীর কাছ থেকে তালাত চাইতে পারে একেবারে কুৎসিত এজন্য দেখে শুনে বিয়ে করা ভালো আমার দেশে অজ্ঞতা যে শুধু ওই ছেলে শুধু ছেলেই দেখে মেয়েটাকে আর মেয়েটা এত মাথা নিচে করে পয়সা থাকে যে ও দেখতে চানি না ও দেখুক না আর ওখানে যদি দেখতে লজ্জাই লাগে হায়া হওয়াটা ভালো লজ্জা হওয়াটা ভালো মহিলাদের মধ্যে মেয়েদের মধ্যে কিন্তু দেখবে। ছেলেটাকে দেখার চেষ্টা করবে যাতে করে বিবাহ হয়ে যাওয়ার পরে আবার বিচ্ছিন্নতার বা পরিস্থিতি তৈরি না হয়ে যায় এই যেমন ছেলে দেখবে মেয়েটিকে মেয়েও ছেলেটিকে দেখে নেওয়াটা ভালো যেভাবে দেখুক না কেন নাকি নির্জনা দেখবে পশ্চিমবাদের সন্নতি তরিকায় হ্যাঁ আজকাল নির্জনে কিন্তু শুধু নির্জনে না নির্জনে গল্প সল্প করার জন্য ছেড়ে দেয় যে বিয়ের কথা বার্তা তো হয়েছে গল্প করার জন্য ছেড়ে দেয় মেয়ে পক যে কোন রকম ঘটমট করে যদি বিয়েটা হয়ে যায় তো ভালো কিছু লাগবে না তাহলে যৌতুক টুকু লাগবে না প্রেম ট্রেম করে যদি বিয়ে হয়ে যায় যাদের মেয়ের আজ আর ওই যে সব সমাজে যৌতুক আছে অধিকাংশ মেয়ে পকরা এইরকমই কাজ করে রাগ করবেন না যারা মেয়ের বাবা কিন্তু সবাই ওই চরিত্রের না কিন্তু অধিকাংশ এইরকম চরিত্রের কোন অঙ্গের বিয়েরা হয়ে গেলে এগুলো খারাপ চরিত্র আসলে এগুলো দায়ুসের কাজ আর কিছু আছে এমন পশ্চিম সভ্যতায় প্রভাবিত যে যখন দেখছি যে এই ছেলেটা পছন্দ তখন মেয়েটা যদি ছেলেটার সাথে বিয়ে হয় যদি ওকে নিয়ে ঘুরতে টুরতে যায় ছেড়ে দেয় আর কলেজ ইউনিভার্সিটি পড়িয়া তো পর্দার গর্দা নষ্ট করে ফেলেছে কিছুই নাই আর সহ শিক্ষাতে বরবাদ করে দিয়েছে লজ্জা যে মহিলাদের অলংকার সেই অলঙ্কার শেষ করে ফেলেছে আজকাল সহশিক্ষাতে। দামামাতি অথবা কুৎসিত হওয়ার কারণে জালেক মায়ের অমরুল মোনাফেরা অথবা এইরকমই এমন কোন দোষ আছে যাতে তার মধ্যে ঘৃণা সৃষ্টি হচ্ছে ঘৃণা সৃষ্টি হচ্ছে হতে পারে এরকম আরো কিছু এমন কিছু রোগ আছে যেগুলো ছঁচে রোগ দেখো ছিল তৈরি করে মানুষের অন্তরে ছচে রোগ যারা শরীয়তের ভাষায় ছচে পুরাপুরি নাই আবার নেইটা বলা যাবে না জি হ্যাঁ সেই রোগের মধ্যে এই ক্ষমতা নেই সংক্রামক রোগ এই অর্থে নেই শরীয়তে কিন্তু কিছু রোগ আছে যেগুলি কি আল্লাহ ফাকরাবলের মাধ্যম বানিয়ে সাধারণত তাদের সাথে মেলামেশা করলে এফেক্টেড হইতে পারে তো না চর্মের ক্ষেত্রে হইতে পারে চর্মা এক কথায় যে কোনো কারণে ঘৃণা এলা নক যদি ধর্মীয় ক্ষেত্রে কোন রকমের ত্রুটি না হয় তাহলে আখলাখ চরিত্রের ক্ষেত্রে যদি দোষ দেখে চরিত্র খারাপ অথবা সুন্দর নয় অথবা এমন কিছু দোষ আছে যেগুলোর কারণে ঘৃণা হয়ে যাচ্ছে बड़ोधरणीरा गुणा जेमन जी चरित्र करी और जे सब गुल आचरण कर আর যে হ্যা সহবাসের ক্ষেত্রে রকম ক্ষেত্রগুলি হয় চেয়ে নেওয়া স্ত্রীর জন্য স্বামী থেকে এটা হচ্ছে ফরোজ ওয়াজ তাহলে অজেব বয়ন করা হলো এই মাসলাগুলিতে আর জায়জটা বয়ন করা হলো তাই না জায়গ বয়ন করা হইল হারাম কখন কোন কারণ নেই বলে দিয়েছি কোনো কারণে তালাকি দোষ অবশ্য দোষ স্বামীর তো এগুলোর ক্ষেত্রে তালাক যদি চাই তাহলে তালাক চাওয়া মকরু আজকালকার পরিবেশে মকরু কারণ মহিলাদের স্বামী খুঁজে পাওয়া যেন স্বামী খুঁজে পাওয়া যদি ক্ষেত্রে বলেন যে যায় যায় তাহলে খুঁজে পাওয়া যাবে না আর একটা কি বাঁচাল মুস্তাহাব দিনের ক্ষেত্রে দেখছেন এই ক্ষেত্রে বলতে পারি যে ধরেন কিন্তু জামাতে যাচ্ছে না নামাজ পড়ছে তার মানে জামাতে না দিনের ক্ষেত্রে ত্রুটি কিনা বড় ধরনের ত্রুটি বড় ত্রুটি এরকমই এইরকম বেশ কিছু ক্ষেত্রে হতে পারে যখন এই রকমের ঘটনা আসবে পরিস্থিতি হবে তখন একজন ফাঁকি একজন মফতি সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে যে এইটা ফরজের অবস্থা নাকি হারাম অবস্থা আর মাসলা জরুরি আলোচনা করা ইঙ্গিত করেছি সেটা হচ্ছে যে খোলার ক্ষেত্রে যদি নিয়ে থাকে তাহলে ফিরিয়ে দেবে এজেব ও আই এখন খোলা খোলার ক্ষেত্রে ফরজ ওয়াজেব হচ্ছে যে কোনো বিনিময়ে কি হবে খোলা হবে কারণ আল্লাহ বলেছেন তুমি বাগান গ্রহণ করো তুমি বাগান দিয়েছিলে মহরানে আর তুমি ওকে ছেড়ে দাও কিন্তু আরেকটা একটা মশলা অতিরিক্ত চাইতে পারবে না।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 যদি রাজি হয়ে যায় যে মহারণা আমি দিয়েছিলাম এক লাখ টাকা আমাকে তবে অলামাই রামরা মরানা চাইতে অতিরিক্ত নেওয়াটা কি অপছন্দনীয় মনে করেন পছন্দনীয় না যে আপনি এটা অনেক সময় জুল করছেন এই রাস্তা যদি খুলে দেওয়া হয় তো অধিকাংশ লোক জালে মাছ খেলের কাছে তো এইরকম ক্ষেত্রে তুই চলে যাবি তোর বাবার কাছে আরো কিছু আদায় করবো এখন আর একটা মশলা আছে সেটা হচ্ছে খোলাটি তালাক বলে গণ্য না বিবাহ বিচ্ছেদ সেটি এই ক্ষেত্রে দুটি মত এমাম বিচ্ছেদ সেটি তালাক নয় হোয়া রে আন আহমদ এটি হচ্ছে এমাম আহমদ থেকে একটি বর্ণনা তবে তার মজহাবে সেটি প্রসিদ্ধ নয় মানে এমাম আহমদের মজহাবে দুটি মত রয়েছে তবে এমাম আহমদের মের আলামাই রামরা অনেকেই তারা এটিকে বিবাহ বিচ্ছেদ বলেছেন গবেষক মহাকলাম এবং অনেক গবেষকরা আর বর্তমান যুগের সৌদি আরবের বড় আলেমদের মধ্যে প্রধান মুফতি শেখ বিন বাজ রহমতুল্লাহ আল ওস্তাদ যিনি শেখ মুহম্মদ বিন ইব্রাহিম আলী শেখ জি শেখ উলিস ইসলাম আব্দুল্লাহ রহমীর বংশের তিনি সৌদি আরবের প্রথম প্রধান মুক্তি ছিলেন বাদশাহ আব্দুল্লা জি রাহম বাদশাহ ফেসাল ইরমল্লা তাদের যুগে বাদশাহ সৌদ এই যুগগুলিতে তো তার মত এবং শেখ ইবরান রাহমাউল্লাহর যিনি গুরুত্বপূর্ণ অবস্থান শেখ আব্দুর রহমান সাদি অনুসারী ছিল হ্যাঁ তাদের নামেও মজাহ ছিল কিন্তু যুগের আবর্তন মজাহ মানে তাদের ফতুয়া ছিল আর তাদের ছাত্ররা ছিল যুগের আবর্তন ব্যবস্থা ছাত্ররা শেষ হয়ে গেছে ওইসব প্রচার প্রচার শেষ হয়ে গেছে আর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 চলবে না তালাক হয়ে গেছে প্রত্যেকের নিজ নিজ দলিল পেশ করেছেন কিছু দলিলের দিকে এর আগে ইঙ্গিত করেছি এমাম শেখুল ইসলাম ইমিন তাই মাহমুদুল্লাহ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এমাম আহমদের হচ্ছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যার মাধ্যমে দুইটি আর তালাক মোগাল্লা হচ্ছে তৃতীয় দুটি এর অন্তর্ভুক্ত নয় ও আলিম তো আহ আহলীল বিনীল আনি আন্না সালাস আমি জানি না কোন অলমাই কেরামগণ নির্ভরযোগ্য সাহাবাই কিরাম থেকে বর্ণনা করেছেন যে তারা কোন সাহাবি বলছেন যে এটি তালাক সাহাবি খোলাকে তালাক বলতেন না তারা বিবাহ বিচ্ছেদ বলতেন এ কথায় তিনি বলেছেন আর আলী রাজিয়া থেকে যা বর্ণনা করা হয়েছে তিনি বলছেন এই সূত্রগুলি অত্যন্ত দুর্বল আচ্ছা এই যে ইফতলাফ বয়ান করলাম আপনাদের ঘুম চলে কারণ আপনার ফাইতে বুঝতে পারছেন না তালাক বলি আর বিবাহ বিচ্ছেদ বলি এক কথাই আমরা যেটা বুঝি যে খোলা হইলে দুইজন স্বামী স্ত্রীর মাঝে কি হয়ে গেল সেপারেশন হয়ে গেল বিচ্ছিন্নতা হয়ে গেল। কিন্তু তালাক বলবো না বিচ্ছে বিবাহ বিচ্ছেদ বলবো এতে লাভ কি হল ফোক শুধু একটা লাভ ফায়দা কি হলো ফায়দাটা এখন আও তালাকান তাজহারুক বলছে যে এই যে ইখতলাফও কাহা করেছেন এর উপকারিতা প্রকাশ পাবে স্পষ্ট হবে কখন এটা তিন তালাকের একটা তালাক বলে গণ্য হয়ে যাবে ওয়াইন কানা আফাস খান আর যদি বিবাহ বিচ্ছেদ বলি ফাইন না আদাদির তালাক তালাকের যে তিনটা সংখ্যা তাদের থেকে কমাবে না এই কথা বলেও দুই তালাকা আছে আর তারপরে আর একবার আর তালাকা না স্ত্রী বছর ভাত খাবোই না থাকবোই না ভাত খাবো না ব্যবহার করেন কি আমাদের আঞ্চলিক ভাষা আমাদের মালদহ চাপাই এসব এলাকার ভাষা জীবনের মতো একবার হারাম তালাকে আছে ঠিক না তৃতীয়বার মহিলা বলছে যে আমি এ সংসার থাকব না দিয়ে খোলা হয়ে গেল আদালত থেকে কি হয়ে গেল খোলা হয়ে গেল যারা বলছে যে বিবাহ বিচ্ছেদ হয়েছে এটা বিবাহ বিচ্ছেদ এবং সাফি শেখুল ইসলাম তাইমিয়া আহলেদা ইকরাম আহ সালামত পাকিস্তান বাংলাদেশ আহলেদারাম এবং সাফির ফোটাকে প্রাধান্য দিয়েছেন শেখুল ইসলাম প্রাধান্য দিয়ে তারা বলছে এটা বিবাহ বিচ্ছেদ তাহলে তাদের মতে কি হয়েছে আগে দুই তালাক হয়েছিল তারপর বিবাহ বিচ্ছেদ হয়েছে এখন যদি যদি বিবাহবিচ্ছেদ হয় তাহলে ফেরাতে পারবে কিনা আর তালাক হলে ফেরাতে পারবে কিনা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 তখন ওই আয়াত হয়ে গেছে হবে না পার হবে ততক্ষণ হালাল হবে না বুঝেছেন কিন্তু সাফেই মতে আহিস মতে শেখ রিবিন তাইমিয়ার মতে যেহেতু দুটো তালাক আগে হয়েছিল এক তালাকের। হ্যাঁ মালিক এখনো স্বামী আছে আর তৃতীয়টা কি হয়েছে বিবাহ বিচ্ছেদ হয়েছে দুটাই তালাক এখন যে বিচ্ছিন্ন খোলার মাধ্যম এই মহিলা এই বিচ্ছিন্নতা হচ্ছে যখন হয়নি বিচ্ছিন্ন হয়েছে এই ক্ষেত্রে শুরুতেই বলেছি যদি ওই মহিলা ফিরে আসতে চায় অথবা মহিলাকে ফিরিয়ে নিতে চাই দুজনে রাজি যে আমরা ফিরে যাই আবার তাহলে কি করতে হবে সরাসরি বিবাহ করলে হবে ওলি অভিভাবক লাগবে বিবাহ কর আগ নতুন আগদ লাগবে নতুন মহর লাগবে ঠিক আছে একটি মাসলা বলে শেষ করতে চেয়েছিলাম সেটা হচ্ছে বাইটি হাদিস বলে যে তালা খোলা চেয়ে কখন হারাম খোলা চেয়ে কখন হারাম মাসলা কিন্তু বলেছি কারণে না শরীয়তের কোনো কারণ নেই চরিত্রের কোন রকমের দেখতে সুন্দর ঠিক আছে ভালোবাসে তারপর সাধারণত অন্য জায়গায় আজকালকার ফেতনার যুগে প্রেম হয়ে গেছে বা যে কিছু হোক যে কোনো কারণ হোক না কেন তো এই ক্ষেত্রে মুসনাদ আহমাদে আর সোনানি আরবাতে মানে আবু দাউদ নাসাই তিরমিজি ইবিনাজ এই কয়েকটি আল্লাহ সৌবান্লাহ আনো থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলছেন যে নবী করিম সাল্লাম বলেন যে কোনো মহিলা যে কোন স্ত্রী তার স্বামীর কাছে যদি তালাক চে নাই যে আমি থাকবো না তোমার কাছে মিনগাই রে মা বাস বিনা কারণে কোনো অসুবিধা নেই ভালো সংসার চলছে না থাকবে নাও এইরকমই হচ্ছে একটা দিক ধরেন আমাদের দেশে পারিবারিক ক্ষেত্রে যে তোমার মায়ের সাথে থাকবো না তোমার বাবার সাথে থাকবো না তুমি আলাদা রাখো আমাকে এদের কি কোন ওজোর হ্যাঁ যদি শ্বশুর শাশুড়ি জুলুম করে বৌমার উপর হ্যাঁ তখন ওজোর হবে যে একসাথে থাকতে জুলুম অত্যাচার করছে এ তাদের ভাষা খারাপ তাহলে তখন সরিয়ে দি যে তুমি কষ্ট দাও না কিন্তু তোমার মা কষ্ট দেয় তোমার বাবা কষ্ট দেয় হ্যাঁ তাহলে এটা শরীর সম্মত ওজন কিন্তু যদি এইরকম না তার শাশুড়ি কষ্ট দেয় না কষ্ট দেয় না কিন্তু না ও যে একটু পাকসাক করে যদি মহিলা বিনা কারণে জান্নাতের সুগন্ধি রকমের মহিলার জন্য হারান বলেছেন তাহলে হাদিস এই রকম পরিস্থিতিতে হারাম আর একটি হাদিস রয়েছে যেটা এখানে ভাষ্যকার উল্লেখ করেননি সে হাদিসটি আপনাদের বলি তিরমিজিতে রয়েছে হাদিসটিকে আল্লাহ আলবানী সহি বলেছেন সে উলজামেতে বিভিন্ন হাতে তাতে রয়েছে মুনাফিক খোলা নেবে যেসব মহিলা তারা হচ্ছে মুনাফিক মুশকিল এতক্ষণ যে মশলা মশলা বয়ান করলাম এক সব শেষ যে খোলা চাইলি এই হাদিসের ব্যাখ্যা করা লাগবে তাহলে কোন পরিস্থিতির মোনাফেক হবে এইরকম পরিস্থিতি বিনা বিনা কারণে চাইছে যদি চাই হ্যাঁ শরীয়তে কোন কারণ না বিভিন্ন কারণ দাঁড় করতে পারে মিথ্যা কারণ দাঁড় করতে পারে হ্যাঁ ওর বাপকে কি খাবে মাকে কি খাইবে হ্যাঁ না ওদের সাথে থাকলে ঝামেলা হাবিজ হ্যাঁ স্বামীকে সন্তুষ্ট করার জন্য স্বামীর বাপমার খেদমত করা এটা তার অন্তর্ভুক্ত এটা কখনো ভাববেন না কেউ যে শরীরে শুধু স্বামীর স্বামীকে সন্তুষ্ট করার অন্তর্ভুক্ত হচ্ছে স্বামীর বাপ মায়ের খেদমত সেবা যত্ন করা বা তাদের অন্তত খাবার দাবার দেওয়া এতটুকু এটা তার মধ্যে স্বামী কিন্তু এর অতিরিক্ত যে আমাদের সমাজে রয়েছে যে স্বামীর ঘরে গিয়ে স্বামীর পাঁচ ভাই কেউ বিয়ে করবে না ননদদের কে খাওয়াইতে হবে নদের ছেলে মেয়েদেরকে খোয়াইতে হবে এগুলো হচ্ছে জুল অত্যাচার আমাদের পারিবারিক জুল মত্যাচার এগুলি কিন্তু স্বামীর বাপ মাকে খাওয়ানো তাদের জন্য বাকসাক করা কাজ কিছু করে দেওয়া এগুলি স্বামীকে সন্তুষ্ট করার জন্য জরুরি জিনিস এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদেরকে দিন বুঝার তফিক দান করেন এবং দিন মোতাবেক চলার তফিক দান করেন আল্লাহ আল্লাহফাক আমাদের অন্তরে মমিন মুসলিমের ভালোবাসা যেন দান করেন আল্লাহ ফাকরাবুল আলম আমাদের অন্তরের কপটতা এবং অন্তরে সব গুণা রয়েছে সেগুলি থেকে আমাদের অন্তরকে পরিষ্কার করা